السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والعمباد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن عشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال سبحانه ولن ترضى عن الكهود ولن ولن ترضى عن اليهود ولن النصارى حتى تتبع ملتهم আজকে আমরা যে বিশ আলোচনা করব বলে আপনাদের সঙ্গে वादा করেছিলাম সেটা হলো কারবালা গত সপ্তাহে আমরা সংক্ষিপ্তভাবে হলেও আশুরা আলোচনা করেছিলাম আশুরার ইতিহাস বলেছিলাম এর সম্পর্ক হচ্ছে মূসা আলাইসলাতাম এবং বন ইসরায়েলের লোহিত সাগর পার হয়ে নাজাক এবং সেই সাগরে ফেরাওন এবং তার সৈন্যদের ধ্বংসের সঙ্গে এই ঘটনা আসুরার সম্পর্ক ছিল মুসা আলাইসলাতাম বন ইসরায়েল তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে নাজাক পাওয়ার জন্যে এই দিন রোজা রেখেছিলেন সেই ধরে জাহেলিয়াতের জামানায় মক্কার লোকেরাও রোজা রাখত এই আসুরার দিন আল্লাহর নবী আলাইস্লাতাম মক্কাই রোজা রেখেছেন মদিরাই যখন হিজরত করে গেলেন দেখলেন সেখানে ইহুদিরা এই দিনে রোজা রাখে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলল এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সেই মূসা আলহাসু আসসালামের নাজাতের কথা তারা উল্লেখ করলে রসুল্লাহ সালাম বলেন যে আমরা মুসা আসলাতামের এই সুন্নতির অনুসরণের বেশি হকদার বেশি উপযুক্ত তাই তিনি রোজা রাখলেন শাহাবাদেরকে রোজা রাখার জন্য বললেন এবং এই আসুর আর রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল অজীব ছিল রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন এই আসুর রোজা সুন্নত হয়ে গেল এবং আল্লাহর নবী ঘোষণা করলেন যে এই দিনের একটি রোজা রাখলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি আশাবাদী অতীতের এক বছরের গুনাকাতা আল্লা মাফ করে দেবেন সুমন আল্লাহ আজিম আল্লাহন আল ইসালাতাম আসুরার রোজাকে যেভাবে খোঁজ খবর নিতেন তালাশ করতেন রমজানের পরে অন্য কোনো রোজার ব্যাপারে এত তা গুরুত্ব দিতেন না এবং তিনি বলেছেন যে আফজালুসিয়ামি বা রামাদান अलिगल लोकपाठी दिएू खेले बी खाना जरा रोजा रेखे छो रोजा पूर्ण करें छोट छोट बा रोजा टाखा रोजा তাহলে আমরা বুঝতে পারলাম যে আসুর গুরুত্ব তাৎপর্য মহত্ব এবং এই দিনের রোজা এবং সাহবা একরাম যখন বললেন যে ইহুরিরাও একটা রোজা রাখে আমরাও একটা রাখি তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় মিল হয়ে যায় অমিল করার জন্যে বিপরীত করার জন্যে আল্লাহর নবী বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ রোজা রাখব আল্লাহর নবী সেই বছর দুনিয়া থেকে বিদায় নিন পরবর্তী সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহব নয় এবং দশ রাখতেন নয় আর দশ এটা হল সর্বোত্তম আশুরার রোজা এরপরে কেউ যদি শুধুমাত্র দশ রাখে তবুও হয়ে যাবে আশুরাকে কেন্দ্র করে তিনটি গ্রুপের কথা আমরা বলেছিলাম একটা আলোচনাল জামাতের গ্রুপ দল যারা এই দিনের মহত্ব গুরুত্ব তাৎপর্য কোরআনসন্নার আলোকে তারা জেনে বুঝে নিজেরা রোজা রাখে অন্যদেরকে এই দিনের রোজা রাখার জন্য আহ্বান করে এবং এই মহারমে আশুরাকে কেন্দ্র করে রোজা ছাড়া সিয়াম ছাড়া অন্য কোন আর নেই। এবার খানাপিনা ইত্যাদি ইত্যাদি আলোচনা কোরআন খানি অমুক খানি তুমুক অন্য কোন যত কিছু আছে সিয়াম ছাড়া সবই কি বিদাত সবই বিদাত দ্বিতীয় গুরু শ্রিয়া রাফিজিরা যারা এই দিনটাকে শোকের দিন এবং কি বলে দুঃখের দিন মাতম করার দিন হাই হোসানের দিন শিরি কুফুরের দিন এবং বেদাতকু সংস্কারের দিন বানি নিয়েছে এবং রাসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছরের মর্মান্তিক শাহাদাত হোসেন রাজিয়াল্লাহ তালানোর ঘটনার সঙ্গে এ সমস্ত কোরআন হাদিসকে মিশিয়ে দিয়ে সব এগুলিকে নাকচ করে দিয়েছে বলে রোজা তো জানাই এবং জাল হাদিস বানিয়েছে অন্যদিকে এর বিপরীত করতে গিয়ে এবং এরা আহলে বাইতের আহলেবাই মিথ্যাধারী এবং বাদ্যিকভাবে মহাব্বত দেখিয়ে জবাই করেছে সেদিনও করেছে কাল করেছে। তারা এই জবায়ের জবাই আছে ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্যে শিয়ারা ফেজিদের কালো ইতিহাস যারা পড়েছে জেনেছে তাদের কাছে অজানা নেই কিন্তু যারা মূর্খ অথবা যারা ওদের মিথ্যার সাগরে ডুবে গিয়েছে বিষাদ সান্দুষ বিশাল সিন্ধুর মতো মিথ্যার সাগরের যারা পাঠক পাঠিকা হয়েছে এই আকৃদায় বিশ্বাসী হয়েছে তারা তো কুপুর সিরিক বিদাত এবং মধ্যে লিপ্ত হয়েছে। তৃতীয় দল বিপরীত। খারেজিরা এরা এদের ঘৃণা করতে গিয়ে এই দিনে খানা পিনা এবং যত আনন্দ ফুটি গোসল ভালো কাপড় চুপড় এবং সুরমা লাগানোর জাল হাদিস বানিয়েছে দুইটি বাতিল সত্য হল যা কোরআন ও সন্দার আলোকে আমরা বলেছি ইনশাআল্লাহ আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব নিজে এবং অন্যকে পরিবারকে আগামী আসছে শুক্রবার নয় তারিখ এবং শনিবার দশ তারিখ রোজা রাখব এবং রাখাব ইনশাআল্লাহ আজকে কারবালার ইতিহাস আমরা কারবলা বুঝি কারবলাটা কি আমাদের বুঝা দরকার কারবালা এই ইতিহাস রাসুল্লাহ মৃত্যুর কত বছর পরে বলছি पंचाश बचर पड़े पंचाश बचर इतिहास ना जेने लाभ दी गई कारवाल मध्य पड़े कि इतिहास बुझे कक्षा अपन के सामने नहीं जा सकते विवेक दिए बुद्धि दिए बुझा बुझबर चेटा कर सारा पृथ्वी जो अंधकार आच्छन्न जाहलियातर अंधकार कुफुरे अंधकार कुछकार डुबे हाबुडुबू खाचल एलोर पथ देखें महान रब्बल आरामी निर्वाचन करल का सर्वश्रेष्ठ आदम सन्तान सईदुल আম্বি আল মুসলিনে মানুষগুলিকে কুফুর থেকে টেনে ইমানের পথে শির থেকে টেনে তৌহিরের পথে বেদাত থেকে টেনে সুন্নাতের পথে অন্যায় অবিচারের পথ ছেড়ে দিয়ে সুবিচার স সুন্দর পথে এই পথারা দিশা হারা মানুষগুলিকে পদ দেখানোর জন্যে দিশা দেখানোর জন্যে এদেরকে আলোর পথে আল্লাহর আল্লাহ বন্ধু তিনি অন্ধকার থেকে টেনে এদেরকে আলোর পথে নিয়ে আসেন সিরকের অন্ধকার কুকুরের অন্ধকার পাপাচারের অন্ধকার অন্নবিচারের অন্ধকার ইত্যাদি ইত্যাদি অজ্ঞতার অন্ধকার কুশিক্ষা অশিক্ষা অন্ধকার তীর দিকে মানের দিকে আলোর দিকে তাই আলো দিয়ে পাঠালেন কাকে কাকে রহমতুল তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো বাবুদ নেই তাহলেই তোমরা কল্যাণকামী হবে সব ধরনের অন্ধকার দূর হবে আলো তোমাদের কাছে বিকশিত হবে উদ্ভাসিত হবে আলোর পথ তোমরা পেয়ে যাবে জাহিলিয়াতের অন্ধকার দূর হবে কিন্তু ওই অন্ধকার যারা ছিল। খুব অল্প সংখ্যক মানুষ অন্ধকার থেকে আসার চেষ্টা করল তেরোটি বছরে অল্প কিছু মানুষ এই নূরের আলোর পথ পেয়ে গেল আর বেশিরভাগ মানুষ বড় বড় সর্দার যারা নেতাজি যারা আবু জাহাল আবুল হাববা সাহিবা এরা বললো না এই মোহাম্মদের আলো যদি জ্বলে যায় আমাদের অন্ধকারের অন্ধকার গলিতে আমরা যা উল্টোপাল্টো করি সব বন্ধ হয়ে যাবে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব খর্ব হয়ে যাবে তাই মোহাম্মদকে বাধা দিতে হবে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সর্বাত্মকভাবে মোহাম্মদকে হত্যার জন্য ষড়যন্ত্র বিভিন্নভাবে তার উপর ভুড়ি চাপিয়ে দিয়ে তাকে ইত্যাদি করে কাঁটা বিছিয়ে বাড়ির মধ্যে খানাপানের মধ্যে ধুলোবালি দিয়ে তাকে পাগল বলে তাকে জাদুঘর বলে তাকে কবি বলে তিরস্কার বিভিন্ন ধরনের চাপ তার উপর সৃষ্টি করল কিন্তু তিনি মোহাম্মদুর রসুল্লাহ ভুলা মানুষের বন্ধু রাহমতুল্লাহ আলমিন তিনি কি করলেন তার পথে শক্ত হাতে তিনি দায়িত্ব পালন করতে শুরু করলেন এক পর্যায়ে মক্কার দারুন নাদোয়া মক্কার পার্লামেন্টে বিল পাশ হয়ে গেল এই পৃথিবীর সবচাইতে শান্তিকামী রাষ্ট্র এই পৃথিবীর শান্তির দূত রাহমাতুল্লাহ করেছে লাস্ট ওদের সিদ্ধান্ত মোহাম্মদকে দুনিয়া থেকে কি করতে হবে বিদায় করে দিতে দারুণ না দোয়া মক্কার পার্লামেন্টে বিল পাস হয়ে গেল একশো যুবককে নির্বাচন করে एक संगे मिले मोहम्मद के शेष कर हबीब मुहम्मद्लम प्रिय बहानी हिजरतर कई गाले शावरे आत्मगोपन के साथ मदिनाई पोछलें मदीन गई शेष ना मदिनार कि मानूष इतिमदे आलोर पद पे गे शांति पद पे गे तौहि पद बुझे सुन्नतर पद बुझे आलोर शिक्षार आलो बुझे हाना मारा मारि खुन खराबी छाड़ते मोहम्मद सह की समले खत्म सत्ये हकर बि आलो के निभान का এই বাতিকে আলোকে নিভে চাই শান্তিকে অন্যতকে বেদাত দিয়ে অন্ধকারে তারা মোহাম্মদুর রসুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন কিছু মানুষ সেখানে আশ্রয় দিলেন আনসার কিছু মানুষ হিজরত করে মহাজির হয়ে গেলেন তারা তাদের জান মাল स्त्री परिवार दौलत तरफ सूर्य बीर् सबकि उत्सर्ग कर दिन कायम आल्लाएम कर नूर के, के। एवं अंधकार के दूर करा सर्वक भावे तरफ प्रचेषा चलाते लगल क्या दुश्मनरा चतुर दिख दिए घर बस नवजात इसलम शिशुटा के করা যায়, পাঁচটা দল তৈরি হলো কয়টা দল আজও সেই পাঁচটা দল রয়েছে যদিও ছোট ছোট অনেক দল। মুশ্রিক কাফেররা তো আছেই নাম্বার ওয়ান আবু জাহালের দল দুই নাম্বার যেখানে তিনি হিজরত করে গেলেন ঘরের দুশ্মন তৈরি হয়ে গেল মুনাফিকের দল বাইরে মুসলমান দাড়ি টুপি নামাজ পড়ে পাচক তো मोहम्मद सलामर पीछने भीतरे भाई मक्िर मुर्शी तक आतोदी दल एरा ता पड़े जान जो शेष नबी ये हिजरत भूमि ओज उपेक्षा करते कह जो देखल मोहम्मद सल्लाम তাদের বনিসাইলের জাতির নয় ইসহাক আলাহ ইসাল্লাত কি বলে আপনার ইব্রাহিম আলাইস্লাত দুই সন্তান একটা ইসহাক আর একটা হল কি ইসহাক সারা রাজাউলের পেটের আর ইসমাইল হলেন হাজের আলাহ ইসলাত রাজিয়াল পেটের তারা জানতো এটা বন ইসরায়েল অর্থাৎ ইয়াকুব আলাহ ইসলাতামের গোত্র থেকে আসবে ইসমাইলের গোত্র থেকে যখন আসলো এটা তারা মেনে নিতে পারল না তারা চিনতো মোহাম্মদ কে যে এই হলো সেই শেষ নবী এই জন্য অপেক্ষা করছে না যেমন কিন্তু হিংসায় পড়ে আমিল্লা তাহম তাদের ধর্ম না মানা ছাড়া কখনোই তারা রাজি হবে না যাই হোক ইহুদিদের সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলামিন সুরা ফাতেহাই বলে দিয়েছেন আল্লাহর গজবপ্রাপ্ত দলকে ইহুদি যারা জানে কিন্তু আমল করে না অলফ দল নাসারা যারা না জেনে অনেক আমল করে আজও মুসলমানদের মধ্যে এমন আছে না নাই একদল না জেনা করে একদল জেনে করে না কোরআনের প্রথম সোরাই এই ইহুদি খ্রিস্টানের দুই দুশ্মনের কথা আল্লাহ উল্লেখ করেছেন করে না করেন নাই ঘরের দুঃশন এরপরে কি কাফের মুশ্রেকদের কথা সুরাবাকেন মমিনদের পাঁচটা আয়ত আলোচনা করার পরে কাফের দ্বারা এসেছে বলে দিয়েছে এরপরে মোনাফেকদের তেরোটি আয়তে আম এই মুনাফেকদের কথা আল্লাহ বলেছেন তাহলে কয়েক প্রকার সবচেয়ে বড় দুশ্মন কাদের কে পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে একজন পশ্চিমা ইসলাম গ্রহণ করার পরে যখন খুব হইচই একটা কথা বলেছিলেন যে তোমরা বলছো কোরআন মিথ্যা এটা ওটা ঠিক আছে কোরআনে বলা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মী করবে ইহুদিরা তোমরা ইহুদিরা বন্ধ হয়ে যাও তাহলে বুঝবো না কোরআন মিথ্যা দেখাই দাও আমাদেরকে हे मोमिन खबरदार इहुदी ख्रीटान के बंधु बनाएपर की बंधु आल्लाएदादी हम ख्रीटान हम मोनाफेको मुशरेक कपे हक और से मक्कर हल का मुशरे मुशरेक मदीन है इहुदी और कारा मोनाफेक अग्निपूजक एक दल पार्सियान जरा इरानी ्राट ख्रीस्टान हल रोम सम्राट विशाल शक्ति शक्तिधारी रोम एक युग सबसे बड़ शक्ति अबू जहालि मदी नहीं आब्दुल्लाई मुनाफे क्या दुश्मन हल नामुदी ख्रीटान मुशरेक मुनाफेकूजक চুর্দিক থেকে এই ইসলামকে ধ্বংস করার জন্য তারা মারাত্মক ভাবে এমন কিছু লোক পেয়ে গেলেন তৌহিদ যারা বুঝে নিল আলো যারা ইমানের আলো পেয়ে গেল এরা কাফেরদের প্রতি কঠিন يقولون مومين يكي أبوري وطنطبون دويرا ببنو دال موت قطر شوب بنيدي إلى توهيد البراتفرمي واتسموا بحبل الله جميع ولا تفرقوا واذكروا نعمة الله ان كنت مادان فعلف ديل قلوبكم فأصبحتم بنعمته إخوانا توهيد البراتفرمي شباها يخيفا يخيفي আউস খের বয়সের যুদ্ধ একশো বছর এই চতুর্দিকের দুশনরা বসে থাকলো না আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসুল্লাহাল্লাম বিদায় নিলেন দুনিয়া থেকে বলছিলাম কারবালার ইতিহাস বোঝার জন্যে পিছনের ইতিহাস জানতে হবে দুশ্মনদেরকে চিহ্নিত করতে হবে কারা দুশন আনহো এগারো হিজির থেকে তেরো হিজির পর্যন্ত প্রায় আড়াই বছর খুব শক্ত হাতে খেলাপাত পরিচালনা করলেন রসুলের মৃত্যুর সাথে সাথে এই সমস্ত দুশ্মনের একটু মাথা চাড়া দিয়ে উঠেছিল কিন্তু আউবাকার এমন শক্ত মানুষ শক্ত হাতে দমন করলেন ওসামার যুদ্ধ দল পাঠিয়ে দিলেন অমার বললেন যারা বললেন আউ বাকার যারা জাকার দিতে বীরত্ব থাকবে রাসুলের যুগে যারা আলাহ ইসলাতাম ছাগলে একটা বাচ্চা দিত উঠবাধার একটা কি বলে দড়ি দিত এখন যদি না দেয় আমি ওদেরকে সঙ্গে যুদ্ধ করব। অমার বললেন আউবাকার এরা যে নামাজ পড়ে কিভাবে এদের সঙ্গে যুদ্ধ করবে এদের কিভাবে হত্যা তুমি ছিল কঠিন আর ইসলামে তুমি হয়ে গেছ বুঝতে তুমি তোমার অন্তরে কোনো হিম্মত নেই মনের মধ্যে কোন শক্তি নেই তুমি দুর্বল যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থ করে তারা কি মুসলিম অবাকার রাজি তালা কঠিন হস্তে এবং ঐতিহাসিক গুণ বলেছেন যে আউ উমারের চাইতো কঠিন ছিলেন দিনের ব্যাপারে কেকার কঠিন হস্তে এই যে মাথা চারা দিচ্ছে দুশ্মনরা থেমে গেল আরবের বিভিন্ন জায়গায় মুশ্রিকরা এদিকে কিন্তু আল্লাহ নব্বী আলহিসাম তার যুবদ্দো সেই ইহুদিদিকে মদিনা ছাড়িয়ে কোথায় পাঠিয়ে দিয়েছিল খাইবারে ওমার ফারুক রাজুল্লাহ তালা আনহুর যুগে ও যাই হোক পরে আসি আমরা আউ বাক রাজিয়াল্লাহ তালা আনু আড়াই বছর পর দুনিয়া থেকে বিদায় নিলেন খেলাফতে আসলেন কে তেরো হিজড়ি থেকে তেইশ হিজড়ি পর্যন্ত খেলাফতে আসলেন ওমার ফারুক রাজিয়াল্লাহ তালু উমার ফারুকের সম্পর্কে আপনারা জানেন ইবলির শতান যদি দেখতে এই গলি দিয়ে উমার চলছে তো অন্য গলি দিয়ে চলত যিনি শয়তান মানুষ শৈতান তাকে দেখে ভয় পেত নাম শুনলেই অন্তরে কম্পন শুরু হতো। এবং উমার রাজি আল্লাহ তালা আনু কঠিন মানুষ ছিলেন তার এই কঠোর হস্তে তার ভয়ে এবং তার সৈনিকদের ভয়ে মুজাহিদদের ভয়ে সমস্ত এই পাঁচ প্রকার দুশ্মনরা মাথা নিচু করে ভিতরে ভিতরে তাদের নেটওয়ক এবং তাদের কল্পনা জল্পনা চালাতে থাকল সুযোগের সদ্ব্যবহার করার জন্যে ওমার ফারুকরা জাল্লাহতালা আনো দুনিয়া থেকে বিদায় হল এবং উমার ফারুককে মারল মুগিরাবির সোবার আরো জল্লাহতাল আনহোর একটা গোলাম ছিল অগ্নি পুজো কি পুজো অগ্নিপুজো ভালো তীর ধনুক বানাতে পারতো তখনকার তো বিমান বাহিনী ছিল কি তীর আর ধনুক দূর থেকে হত্যা করা তীর মারার জন্য তো বারবার উমার ফারুকের কাছে তিনি চিঠি লিখলেন যে ভালো বানাতে পারে তাকে মদিনা নিয়ে যাওয়া হোক এবং মদিনাতে তার জন্য কি করা হোক একটা ও ভালো তীর ধনুক সাপ্লাই দেবে আমাদের জন্য অমর ফারুক রাজি আল্লাহ তাল ইহুদির দলকে পরা দূর থেকে ষড়যন্ত্র আমি আমি ইতিহাস লম্বাই যাচ্ছি না রাসোর যুগে ইহুদিরা মুনাফিকরা কাপেররা বদর ওহ যুদ্ধ হরাইন কিভাবে করেছে এগুলি আমি যাচ্ছি তাদের দুশ্মনী সবার যারা যারা ইতিহাস জানে ফারুক এদের ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে ভাগাই দিলেন আরব উপদ্বীপের মধ্যে যা তারাবে এদের কোনো স্থান এরা বাইরে চলে সুযোগ পেলে আরো ভিতরে ভিতরে ষড়যন্ত্র করার ওমর ফারুক রাজিয়াল সোহার ওই গোলাম দাস কি করল বিশা বলত করল ফজর নামাজের সময় তিনি শেষ পর্যন্ত এরপরে উসমান রাজি আল্লাহতাল আনহু খলিফা নির্বাচিত হলেন তেইশ সাল থেকে ৩৫ সাল বারো দীর্ঘ বারো বছর উসমান রাজি আল্লাহ তাল আহ ভূত খুবই নরম প্রকৃতির মানুষ ছিলেন বিনয়ী মানুষ সব ভদ্র মানুষ খুব নরম দিলের মানুষ এই সমস্ত দুশ্ম করেন কার বেলা খুব শক্ত ছিলেন যদি নরম আসে কোন কোম্পানিতে যদি মদির খুব শক্ত হয় কি বলেন এরপরে যদি নরম মানুষ আসে একজন যা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কোম্পানির অবস্থা কি হবে বলেন তো হ্যাঁ লোকজন ফাঁকি ফাঁকি দেওয়ার করবে না করবে না উসমান রাজিয়াল আনহো নরম প্রকৃতির মানুষ আল্লাহর নবী এক ঘটনার পরিপ্রেক্ষিতে বলছিলেন যে উসমান এত লাজুক যাকে ফেরস্তারা লজ্জা পাই আল্লাহ একবার এবং উসমান রাজিয়াল্লাহ তালা আনু সম্পর্কে রাসুলের ভবিষ্যৎ রাসুল সম্পর্কে বলেছিলেন যে আমার দুই মেয়ে তাকে দিয়েছিলাম যদি আমার আর মেয়ে থাকত তো আমি তাকে দিয়ে তার সঙ্গে বিয়ে দিতাম আল্লাহ একবার এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্তি আল্লাহি জান্না এবং বলেছিলেন ওসমান বিপদগ্রস্ত হবে এবং ওসমান শহীদ হয়ে মারা যাবে এই কথাগুলি উসমানাজার ভালো করে জানতেন এবং উমার সম্পর্কে বলেছিলেন যে উমারের সময় দিন পরিপূর্ণতা লাভ করবে এবং উমার হলো ফিতনার দরজা অর্থাৎ উমার যখন দুনিয়া থেকে বিদায় নেবে সমস্ত এ সমস্ত জিনিস খ্রিস্টান মুসরে আর মোনাফেক আর অগ্নি এরা মাথা যে উঠল উসমান রাজ্য তালা আনো যোগ্যতার সাথে কারণ তখন উসমান যুগে অনেক বড় বড় সাহাবাইকলাম ছিলেন তাদেরকে নিয়ে বিজয় ইসলামের বিজয় আরো ইসলামের পতাকা তাহিদের পতাকা আরও পথ পথ করে উঠতে লাগলো এদের হিংসা আরো বেড়ে গেল কিভাবে একে ধ্বংস করা যায় কিভাবেকে নিপাত করা যায় তাই উসমান রাজি যুগে তারা ভিতরে একটা নেটওয়ার্ক করল এবং কিভাবে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা যায় মুসলমানদের মধ্যে কি বিভক্ত করা যায় মুসলমানদের মধ্যে কিভাবে হিংসা বিদ্বেষ তৈরি করা যায় মান নাম সাউদা বা কালো মহিলা ছিল হয়তো সাউদা মানে ইবনু সাউদা মানে কি সাউদার ছেলে কারণ তার বাপের পরিচয় ছিল না বাপ কে কারণ জারুল সন্তান डुप्लीकेट मुसलमान सेजे गल मुनाफिक कोर्णय बेसिभाग बर्णा पा जाएदी छिले अग्निपूजक जो इबनु सउदा मुनाफिक मुसलमान सेजे नाम धारण कर लो कि आब्दुल्ला इबने सबा अब्दुल्ला इबने सबा हलो एमान राजधानी और बाप तो नहीं सबारे बनाइलो बाप राजधानी बनाइलो बाप আর নাম দিল আবদুল্লাহ কারণ আহবুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ আল্লাহনিক সবচেয়ে প্রিয় নাম কি আবদুল্লাহ নাম শুনলে মুসলমান ওর অন্তর থেকে ভালোবাসে কারণ আল্লাহ ভালোবাসে নামটা ঠিক না তাই নাম ধারণ করলো আবদুল্লাহ আর বাবা যেহেতু নাই সাবারে বানিল বাবা বুঝে আসছে কথা এবার আব্দুল্লাহ বিন সাবা ওসমান রাজুল্লাহ তাল বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো মানুষের কান ভাঙানি শুরু করলো কি শুরু গ্রামে গ্রামে প্রথম শুরু করলো মিশর থেকে বাসরা কুফা এখানে সবচেয়ে মুনাফিকের আখড়া বেশি ঠিক আছে অগ্নি অগ্নিপুযোগীদের আঁকড়া বেশি এখানে সব ধরনের মানুষ গজাখেচুরি এক জায়গায় আছে। সে বলল গ্রামে গ্রামে যাই কয়ে তোমাদের এই গ্রামে কোন কি রাজ্য পরিচালনার দায়িত্ব পালন করে বড় কোনো অফিসার কয়না তো কয়ে করে কয় মানুষ কয়ে না সব উসমানের মানুষ তো গ্রামের কি হাল চাষা আর ছাগল চড়া আর ভুষি ভূমি চাষ করার লোক রাজ্য চালাবে নাকি অফিসার হবে নাকি কিন্তু সাধারণ মানুষ তো ঠিকই তো আরে আমাকে একটা লোক দেয় কয়েমান এখন যদি আপনাদের কেউ গিয়ে বলে যে ইসলামিক সেন্টার দেখে আসলাম সাইফ বিলাল কোরআন সাধারণ মানুষের মনে কি হবে বলেন তো কোন কোরআন জ্বালালো কেন জানালো কি হলো এত কিছু কি জিজ্ঞাসাবাদ করবে উসমান রাজিল যুগে অনারব রাজা ইসলাম গ্রহণ করলো এরা কোরআন কোরআন সাতভাবে পড়া যেত আরবদের সাতটা গোত্র ছিল সাতভাবে কোরআনকে পড়ার একটা সিস্টেম ছিল লাহাজা বলে যে কুম্মালি কি অমিদিন নায়ালি কি অমিদ্দিন কি অমিদ্দিন ইহদিনা যায় ছিলাম উসমান রাজিয়া তালা আনুদ মাজলিস সুরা ডাকলেন পার্লামেন্টে বসে ফাইসালা করলেন আচ্ছা কোরআনকে যদি একভাবে পড়া যায় তাহলে কেমন হয় কোরাইশদের কারণ হলো মন তো বলেন ওকে पढ़ार पद्धति रेखे बाकी पद्धति बंद कर दे सारा पृथ्वी कुरान्य भाव पढ़ार लिखा सब कलेक्शन आगन दिए जाली दिल्ली करजमान होस्मान कथाई साधारण पब्लिक उठाने शुरू कर लो अरे उस्मान जानो कुरान जाली से कम लोके उमान के क्यों देखे উসমানের এই বাদত জানে উসমানের রাসুলের কেতলি সাধারণ মানুষ আপ এই একটা দুর্নাম জানেন না এই কথাগুলি কত দ্রুত চলে হাওয়ার চেতে দ্রুত এইভাবে ফিতনা আল্লাহ নবী আলাই সালাম আকার ওমার হজের হজ পিরিয়ডে তারা কসর নামাজ পড়েছেন ওসমান ফুল নামাজ পড়েছে কসর না পড়ে জহর জোহর আসর এসা চার রাকাত করে পড়েছে আমি হাফ নামাজ পড়ি কসর করি এই সমস্ত লোক মনে করবে নামাজ এখন দুই হয়ে গেছে চারের জায়গায় গিয়ে দুই পড়া শুরু করবে কেউ কি এত বাদ করবে এমনটা হয় না যে অনেক সময় একজন আলিমকে দেখে ও অনিচ্ছাকৃত করেছে বাইক সাকি তো ভুল করেছে ওর দেখা দেখি সবাই করে করে না করে না পশ্চিমবাংলা জেলার তারানো এই জন্য কসর পড়েন নাই কি করেছিলেন ফুল মহাজ পড়েছিলেন যাহাছি মোসাফির অবস্থায় ফুল পড়া তবে উত্তম কে কসর পড়া যদি কোনো মাছ হবে অজয় বলেছেন কসর পড়া মোসাফির অবস্থায় এই ধরনের ষড়যন্ত্র মানুষের কাছে বলা বলি শুরু করে এবং একটা ফিতনা সাধারণ পাবলিক এত যাচাই বাঁচাই না পাঁচ বছর দশ বছর একটা দল আমার দেশে দেখেন না জুলুম করে অন্যায় করে অবিচার করে ভোটের সময় একটা বিড়ি খেয়ে গিয়ে ওকে ভোট দেয় দেয় না দেয় না তারপর আবার যারা মরে গেছে ওদের কথা বললে ওদের মহাবতি ওকে ভোটটা দেয় করে না করে না সাধারণ পাবলিকের পাইলেন কি বিশাল এক ফেতনা এক এই বিরুদ্ধে খলিফ উমা উসমান রাজনের বিরুদ্ধে এই ধরনের একটা হইচই চোদ্দ জন মানুষ আবদুল্লাহ বিন সাভার নেতৃত্বে মোদিনায় সশস্ত্র প্রবেশ করল এবং উসমান রাজি আল্লাহতাল আনুর বাড়ি ঘেরাও করে তাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে লিপ্ত হল সাহাবাই ক্রাম বিশেষ করে মাবিয়া রাজি আল্লাহ তাল আনু তখন সিরিয়ার গভর্নর উসমান রাজি হতালের কাছে লিখলেন বা আসলেন বললেন আপনি বলেন এই মাত্র চোদ্দ জন মানুষ এদের সঙ্গে আমরা যুদ্ধ করি বলেন না আমার জন্য। আমার রক্তের জন্য আর একজন রক্তপাত হয়ে স্মরণ করলেন রাসুলের ভবিষ্যৎবাণী আমি বিপদগ্রস্ত হব আমি হয়ে মারা মারা যাব যাব, আমি হয়েই আমাকে কেন্দ্র করে মুসলমানদের দুইটা দলে মারামারি হয়ে আরও খুন খারাপই হবে এটা দরকার নেই আমাকে যেতে দেওয়াই হবে মহাবিয়ার তাল চাচাত ভাই হয়েছিলেন বা ফুপাত ভাই বললেন তাহলে আপনাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করি কয়েক পাহার যে আমাকে দিবে যারা পাহারা দিবে এদের খরচ হন তাহলে আপনার এই খুনের দাবি দায়িত্ব আমাকে দিতে হবে কী দিলাম যথা কথা বেলা বুঝতে পারলে এই বুঝতে হবে কারণ একটা সঙ্গে আরেকটা কি রয়েছে মিল রয়েছে এদিকে ওসমান রাজি আল্লাহ তালা আনহু যে পাহারা দেওয়ার জন্য আলী রাজি আল্লাহ আনহু তার ছেলে হাসান হোসেনকে পাঠিয়ে দিলেন যাও তোমার খালুকে পাহারা দাও সাহবা ইকলাম পাহারা দেন যুদ্ধ দল বাইরে যাবে বলেন বলেন চোদ্দ জন মানুষ মাত্র আমরা এদেরকে ওসমান রাজি আল্লাহ তাল তার ভবিষ্যৎবাণী রাসুলের বাণী শুনে ভাবলেন এবং খুব নরম প্রকৃতি মানুষ ছিলেন এই ফাঁসাদ যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি পছন্দ করতেন না राजो बार जगह चले जाओ बोलेंगे चले जाबरा इसे हत्या कर देखो तुम्हारा मानो हाँ अवश्य मानी मोम निर्देश मानते हो तुमरा जानो अवश्योम उस्मान बीन आफान अमिरुल ममिन निर्देश कर घरे चले जाओं के को प्रकार पहाड़ा हेफाजत करते সবাই বাধ্য হয়ে আমিরের কথা শুনে যার যার ঘরে ফিরে গেলেন হাসান হোসেনও ফিরে গেলেন এরা সাথে সাথে উসমান কোরআন করে কোরআন পড়তেছিলেন তারা ঘরে ঢুকে উসমানকে নির্মম ভাবে হত্যা করল শহীদ হয়ে গেলেন উসমান বিন আফান তার স্ত্রী না এলা বাধাইতে গিয়ে তার হাতে আঙ্গুল কেটে দিল এই সশস্ত্র মানে দল মাত্র চোদ্দ জন এরা হল একটা কথা আমরা বাংলা ভাষায় বলি আমাদের গ্রাম অঞ্চলের কথা যে যদি একটা গোয়াল ঘরে নিরানব্বইটা গুরু বাঁধা থাকে আর একটা যদি ছুটা থাকে এই একটা প্রত্যেকটার পিছনে গিয়ে গুতা মারবে মারবে না মারবে না একশো জন শান্তিকামী মানুষের অশান্তি করার জন্য একজন মানুষ যথেষ্ট কি বলেন মদিনার মানুষ তারা শান্তিকামী আপোষের মধ্যে ভাই ভাই ওই লোকগুলোও নামাজ পড়তেছে মসজিদ নবীতে তারাও মুসলমান কি ব্যাপার কি হয়ে যাচ্ছে কারণ বিষয়টা একফেট না এদের প্রতিহত করতে হবে मारते पीटते खुद उम्माना ऐड़े ग्रामे चले गई कूचक्री दल अब्लाहुदीन जदुर सन्तान दल इसलमेर घर शत्रु हमकी देू करल খলিফা নির্বাচন না করো আমরা খলিফা নির্বাচন করব আর নহ বড় বড় মুখ মুখ সাহাবি এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেব এরা হুমকি ধুমকি দেওয়া দেওয়া শুরু করলেন বিপাকে তা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন আলী রাজিয়াল আহুকে এই দায়িত্ব দিতে হবে খেলাফতের দায়িত্ব আলী রাজিয়াল আহ নাই মোদিনাই তাকে খোঁজ খবর নিয়ে গ্রাম থেকে ধরে নিয়ে আসা হল সবাই বললেন ভাই এই দায়িত্ব উপযুক্ত আপনি ছাড়া আর কেউ নেই আমাদের মধ্যে আলিরাজন বারবার এই দায়িত্ব এই কঠিন মুহূর্তে না নেওয়ার জন্য তা অপারগতা স্বীকার করলেও সবাই মিলে বাধ্য করে কি করলেন আলিরাজ তার হাতে সবাই মানে বাই করলেন সমস্যা হল এই কুচুকি দল কারণ যেহেতু আন্ডারগ্রাউন্ড এরা মুনাফিক বাইরে মুসলমান ভেতরে কাফের এরা ইহুদি এরা অগ্নি পুজো এরা বিভিন্ন জায়গাতে মূল মূল পদে গিয়ে বসে গেল কারণ যোগ্য কারণ এটা পরিকল্পিত এরা বিভিন্ন জায়গাতে সেট হয়ে গেল আশেপাশে আলী ঘরে সামনে এসে বলে আলী খুব প্রশংসা করে বাইরে গিয়ে দুই ধরনের কথা রুল ওয়াজাইন বলে দুইমুখী ভিতরে ভিতরে লোকজনকে বলতে লাগলো এই গ্রুপটা উসমানকে কে হত্যা করছে জানো বলে কে আলি খেলাফাতের মহে আলীকে হত্যা করেছে আলী এই উসমানকে দেখো না আশেপাশে ঘুরে এরাই কিন্তু এরাই। থেকে করে। আবার বলতে না আলীকে নিয়ে বাড়াবাড়ি আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে আল্লাহ তো রয়েছে আলী রাজা তালীকে ধরে আগুন দিয়ে জানালেন এরা বলতে লাগলো আউ উসমান আউ বা কার উমার উসমানের চাইতে মানে মর্যাদা শিলকে আলী আলীর তোমাদেরকে ধরে ধরে বেতরাঘাত এবং ছড়ি মারতে শুরু করলেন হে কি বলো তোমরা আমার চেয়ে উত্তম উমান আমার চেয়ে উত্তম উসমান আমি চাইতে উত্তম যারা আমাকে ওদের উপরে প্রাধান্য দিবে তাদের জন্য এই যে আমার ছড়ি দুইমুখী কথা সাধারণ লোকজন দেখে কিরে যারা ওসমানকে হত্যা করেছে লোকজন তো আলীর আশেপাশেই ঘরে তাহলে ঠিকই কি আলী এর সঙ্গে জড়িত আছে নাকি কি বলেন সাধারণ মানুষ তাই বুঝবে না আলী রাজ পড়লেন বিপাকে এই কুঠিন অবস্থায় শুধু নাই জন কারণ মিশরে কুফা সারা জায়গাতে ভিতরে ভিতর এরা এই ষড়যন্ত্র চালাতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে এই ধরনের সাউন্ড আসতেছে কথাবার্তা আসতেছে আলী রাজ আনহু বললেন যে উসমানের হত্যাকারীদের বিচার হবে দেশের পরিস্থিতি কন্ট্রোলে আসছে এবং বললেন আমি তার বিচারের আমি তার বলি আমি তার গার্জিয়ান আমি তার অভিভাবক মবিয়া রাজি তাল কিন্তু মৃত্যুর আগে উসমান থেকে নিয়ে নিয়েছিলেন যে যদি আপনাকে হত্যা করাই হয় তা আপনার খনের দাবিদার কে হব আমি মবিয়া। কারণ তিনি তার চেতাত ভাই বলেন না আমি তার খনের বিচারের দাবিদার আলিরা যত বললেন তিনি তার দৃষ্টিভঙ্গি বললেন যে দেশের কঠিন পরিস্থিতি এরা ভিতরে ভিতরে বিশাল এক ষড়যন্ত্র সৃষ্টি করেছে আরো কঠিন আকার ধারণ করবে বিচার করা হবে মহবি দল বললেন কি এমন পরিস্থিতি আরে মোনাফেকের দল ধরে এদেরকে টেসাস দিলেই শেষ যারা মূল এই ফেতনা যারা করতেছে এরা আশেপাশে এদেরকে ধরে জবাই করে দেন টেসাস করে দেন সমস্যার সমাধান হয়ে যাবে এই দৃষ্টি দৃষ্টিভঙ্গি কার মে আবিস দুই দিক থেকে দুইটা দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ভাবে কি ঠিক আছে না নাই মেকে জিজ্ঞেস করা হল আপনি কি আলীকে মানেন না খলিফা হিসেবে অবশ্যই মানি আপনি কি আলীর চাইতে নিজেকে উত্তম মনে করেন বলে অবশ্যই না তবে আমার একটা কথা তোমরা জবাব দাও हत्यागुली तरह आशे पशे घटते विचार करते तकते रक्त दावी करा न सबा अधिकार विशेषकर उस्माना जिला रक्तमाखा जमा तारी ना आंगुल कटे देव আমার আছে না নাই সবাই বললো অবশ্যই যে দেখবে সে বললেন কি বলেন ঠিক না বেডি তার ওই দিক থেকে একদিক থেকে যেমন ঠিক এটাও ঠিক আলী রাজুল্লাহ সারা দেশের কথা ভাবতেছেন মুসলিম রাজ্যের কথা মহাবিয়ারা যেন বললেন আপনি ভয় করছেন কেন আমার কাছে বিশাল শক্তি আপনি আমার কাছে দিয়ে দেন বলেন যে এই দায়িত্ব আমি কাকে দিলাম বিচারের দায়িত্ব দায়িত্বকে দিলাম আপনার এই কথা বলার অধিকার আছে আমার অধিকার আছে আর এই দুই ধরনের মত হওয়াতে এই কুচক্রি দলের কি হয়ে গেল সুযোগতা বেড়ে গেল খেয়াল করেন কিন্তু তারবালা বালা বুঝতে হলে এই কথাটা বুঝতে হবে তারবালাই বালা কোথায় গিয়ে পৌঁছল আলিরাজ্লা তালা আনহ এই মতের উপরে থাকলেন মাবিয়া তার মতের উপরে থাকলেন এইভাবে ফেতনা কঠিন আলিরাজুল্লাহতালা চাচ্ছেন কন্ট্রোল করতে কিন্তু সম্ভব হচ্ছে না এই দিক থেকে মবিয়া রাজে আল্লাহ সিদ্ধান্ত যে এই ফেতনার যারা মূল হতা এদেরকে শেষ করলেই ফেতনা আসে দমে যাবে একথা আলিরাজ্লা তালা আনহ তার চিন্তা নাই তিনি নিতে পারছেন না তার গবেষণায় আসতেছে না মমিন জাতির মা রাসুলের স্ত্রী আপনার সম্মান মান ইজত আপনার স্থান অনেক উর্ধে এই যে আজ মুসলিম রাজ্যে কঠিন অবস্থা ধারণ করতে যাচ্ছে করে যাচ্ছে আরও বাড়তে আছে আপনি যদি এদেরকে একটু বলেন তাহলে হয়তো এগুলি এরা সাধারণ পাবলিক মা এসা বলেন না আমি যাব না তাদের তিনি শেষ পর্যন্ত থেকে হয়ে গেলেন মিশর ওই কুফার যে লোকজনকে বুঝিয়ে যে এই তোমরা ফেতনা করো না বিষয়গুলি তোমরা বুঝার চেষ্টা করো পক্ষে বিপক্ষে আলীর কি বলে মবিয়া উসমান সাধারণ মানুষ দেখেন না মাসাল্লাহ আমাদের দেশের লোকজন দেখেন না এই টু জেড রিক্সা চালাকি আর ভ্যান চালক কি আর গাড়ি চালাকি সবগুলি রাজনীতির এমন কথা বলবে পাকা পাকা যে বুঝি এর চাইতে বড় রাজনীতির ওইটাই আমাদের দেশে একটু তাকালি বুঝবেন যে এটা কেমন হয় আয় যখন বের হয়ে গেলেন এই মুনাফিকের দল আবদুল্লা সাবাইয়ের দল এরা প্রচার করল কি যে মা আয়সা বেরিয়েছে আলীর বিরুদ্ধে আর গড়ার জন্য মা এসরা দিলতাম বাদশায় গিয়ে যখন পৌঁছলেন দেখলেন যে পরিস্থিতি বড় কঠিন লোকজনকে বলে কোনো সম্ভব না দু চার যা বললেন না কোনো মানে ব্যাপারটা বড় কঠিন জটিল হয়ে গেছে সহজ না এদিকে আলী রাজা সন্ধ্যা নিয়ে বের হয়ে গেলেন বাসরাই গিয়ে মা আয়েসার সঙ্গে তার সাক্ষাৎ হল মত বিনিময় হল জানতে শিয়াদের ইতিহাস পড়বেন যা আয়েশা বিরুদ্ধে ছিল না মুজবিল্লা বিশাল সিন্ধুর ইতিহাস পড়বেন বলবেন যে মা আয়সা বিপক্ষে ছিলেন কক করি না যার যার পাশাপাশি ওই কুচক্রের আবদুল্লাহ বিন সাবাইয়ের দল দেখলো আরে তো মিটে গেল সমস্যার তো সমাধান হতে যাচ্ছে একটা তো এখানে সুযোগ রাত্রির অন্ধকারে অতর্কিতভাবে মা সঙ্গে যারা লোকজন ছিল এদের উপরে হামলা করে ফেলল আর ওরাই বলা বলি করতে লাগলো আলী খেয়াল করেছে আলী খেয়াল করেছে দুই দলে একটা যুদ্ধ হয়ে গেল যাকে বলে উষ্টির যে উটের উপরে ছিল উটের পা কেটে দিলো উটের উপরে যে টপ্পর ছই এরপরে আগের নাই চলাফেরা করতো তিনি ওখান থেকে পড়ে গিয়ে আহত হলেন যাই হোক আলী রাজ বুঝতে পারলেন এটা একটা ষড়যন্ত্র কারণ তিনি জানেন এই বীজ কারা রপন করে তিনি একজন হলেই যথেষ্ট পকেটমার ঢাকা শহরে কোনদিন পকেটমার দেখছেন পকেটমার আপনার পকেট থেকে টাকা নিবে ঠিক আছে चोर चोर पकेटमार आ दस दिन से अपना गए चले जाए बोझे ना बोझ ना कथा जे पकेटमार हे टाओ ना के मारपीट दे और पकेटमार कांड कार सब जुड़े रही है एक जन कु दिल क्या करल ना करलो क्या मान घोला पानी तीार कर যুদ্ধ হয়ে গেল ওসমান কি বলে আলী রাজুল্লাহ তালা আনহো মায়াকে মদিনার পথে বিদায় দিয়ে তিনি এবার মবিয়ার কাছে যাচ্ছেন তাকে বুঝাবের জন্য ভাই এটা তুমি দিমত করো না আসো এরপর একমত ওইখানে সিফিন নাম জাগাতে পৌঁছে দুই দলের কথাবার্তা শুরু হল আর এটা ছিল সাঁত্রিশ সিজির ঘটনা দুই পক্ষের কথাবার্তা হচ্ছে পক্ষে বিপক্ষে মুনাফিকরা তো আছে উস্কানি দিচ্ছে হ্যাঁ না মানে যা আপনি আমিরুল মোমিনিন কেন ওকে মেনে দেবেন কেন ছাড়বেন কেন তাকে এতে আসবেন না আপনার অধিকার তারা আপনার বিরুদ্ধে করছে তাকে হত্যা করতে হবে মাত্র এই জন্য উস্কানি কিন্তু দিতেই আছে এর ফলে শেষ পর্যন্ত ওখানে ওটা যুদ্ধ হয়ে গেল পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে আপনার কোন সময় দেখছেন আমার জীবনে দেখেছি গ্রামে একটা বিয়ে দুই পক্ষের ছেলে মেয়ে বর পক্ষ মেয়ে পক্ষ ওকে কোন একজন হিংসুক চাচ্ছে না বিয়েটা হোক তিন তৃতীয় পক্ষ একটা একটা কথা বলি রে পুরো বিয়েটা ভেঙে মারপিট করে ভেঙে দিয়েছে আমি দেখছি নিজের চোখে হয় না হয় না তাহলে তৃতীয় পক্ষ কে জানে আর কি একটা কথা বলি রে হ্যাঁ জানে এই গ্রামের লোক মানে মেয়ের পক্ষের লোক এরকম কথা বলবে কেন বাবুক বা তবু এই হয়ে হাল্লা হয়ে বিয়ে ভেঙেছিস না হয় না এরকম একটা ওইখানে মারপিট হয়ে গেল সেখানেও একটা খুন খারাপ হয়ে গেল খুন খারাপি হয়ে গেল দুই দলে সমঝোতায় আসলেন আলী রাজ পক্ষ থেকে মুস আস আলী সাহাবি রাজিয়াল আর মরিয়ার পক্ষ থেকে আমরুবুনা আসবি দুইজন দুইজনকে জাজ মানলেন এই দুইজনে যে ফাইসলা করে দিবে এরা মেনে নেবে দুই দল বলো না খারাপ বলো দুইজনে বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন এক বছর এই বিষয়টা স্থগিত থাকবে এক বছর পরে আবার এটাকে নিয়ে আলোচনা সাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে ভালো কথা আলী রাজু যখন চুক্তি হচ্ছে দুই পক্ষের তো দুই পক্ষেই তো যুদ্ধ হয়েছে একটু মারপিট হয়েছে আপোসের মধ্যে একটা তো এয়া হয়েছে উস্কানি দেওয়ার লোক আছে না নাই বলো আমিরুল উল মিন আলীব না এবং মহাবেব আবি সুফিনের মধ্যে চুক্তি বলো না আমরা আলীকে আমির মানি না আমির কাটো আলী রাজুল্লাহ বললেন ঠিক আছে আমির উলিন এইখানে আলী পক্ষের লোকরা দুইটা দলে বিভক্ত হয়ে গেল খেল করেন কারবালা কোথায় গিয়ে লাগতেছে খেল করেন এটুক না বুঝলে কারোবেলা গিয়ে বোঝা কঠিন আলী রাজলুর পক্ষের যারা লোক ছিল কয় দল হল একটা খারেজি মানে বের হয়ে চলে গেল এবং মাবিয়া আলী যত ছিল সবকে কাফের ফতুয়া দিয়ে তারা হারুরা নামক একটা গ্রাম ছিল কুফায় ওইখানে গিয়ে সারাতুদ পড়ে কোরআন পড়ে আর সারাদিন রোজা রাখে এদের ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করে গেছেন যেরা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তাদের রোজার কাছে তোমাদের রোজা তোমাদের এবার তাদের বল কাছে তুচ্ছ মনে করবে কিন্তু তাদের ইসলাম कुरान पव क्यों कुरानी हुलकुमर भरे जाम के बेर जामन तीर लक्ष लक्ष वस्तुते निक्षेप कर ले भेद कर बर चले जाएलम जाए बा मारत प्राय चौबीस हजार लोक बेर चले गल एरा हल खारेजी आलिज पक्षा गल ওরা এই ফতুয়া দিল সেটা পরে আসতেছি এরাকে বলা হয় শিয়া শিয়া মানে নিজের সমর্থের এবং নিজের গ্রুপের লোক ওই আবদুল্লা বিনায়ের মোনাফেকের দল দুইটা ভাগ হয়ে গেল ভাগ হলো কারা মমিন মুসলমানরা একটা খারেজি হয়ে গেল একটা শিয়া হয়ে এখানে চেয়ে গেল ঘরের মধ্যে একটা বাইরে বাইরের একটা দুশ্মন হয়ে গেল একটা ভিতরে কারণ ঘরে বাইরে দুই জায়গায় হলে কি জবাই করতে যারা খারিজি এরা বলল কেন সবাই কাফের দিয়ে কেন ফাইসলা করলো ওই যে আমরুব না আর মুসাশালিকে ফাইসলা করতে গেল অমানুমকে ফেরুন যে আল্লাহ ফাইসলা করবে না বিধান দিয়ে সে কাফের কত সবাই এরা কাফের এক নম্বর ইস্যু দুই নম্বর ইস্যু কি কয়েক কেন আমিরুল মোমিন যখন না তাহলে আমিরুতরা তিন নম্বর ইস্যু করল যে ওই যে উষ্টির যুদ্ধ হলো ওইখানের গণিমত মাল তাই আমিরুল মোমিনিন কেন গনিমতের মাল না এবং অন্য দলের লোকজনকে কেন বন্দি করল না কেমনে তিনটা বুঝলা আল্লাহর নবী আলিস্লাম যখন মক্কার কাফেরদের সঙ্গে হোদাই বি আর সন্ধি করো করিতেছিলেন তখন মক্কার কাফের আল্লাহ নবী বলেন লেখো মহাম্মুর রসুল এবং মক্কার কেটে দাও দেখো মোহাম্মদ ইমিনা আবদুল্লাহ আর কুরাইসের মধ্যে চুক্তি কয় না আমি আমার হাত দিয়ে রসুল উল্লাহ কাটতে পারবো না আল্লাহ রসিল্লা আনপড় মানুষ ছিলেন লেখাপড়া জানতেন না বলেন দেখাই দাও কোথায় রসুল উল্লাহ বলে এই যে এই জায়গাটা তিনি নিজের হাত দিয়ে কেটে দিলেন কয় ব্যাকলের দল আল্লাহরমান থাকে আল্লাহর ফায়সলা মানুষের ফায়সালা দিয়েছে কাবের হয়ে যাবে আল্লাহ তো মানুষের কাছে বিচার উঠে দিয়েছে আদির কথা পরে রাখো বলে কেমনে स्वामी स्त्री झगड़ा फसादला मिले फैसला करल्लि मानुष्टि फैसला करी क्यू एक हराम अवस्था स्थल चौर पशु हत्या कर बदला दी এর প্রতিদান এর বিনিময়ে তাকে দণ্ডিত অসুবিধা কোথায় ঠিকই তো এটাও তো বুঝলাম কই তোমরা যে বলছো আয়েস আর গ্রুপকে ধরে বেঁধে লন্ডি দাসী বানাতে হবে দাস দাসী আর মাল সম্পদ সব লুটে নিতে হবে তো আয়সা রাজিয়া মোমেনিন না বলে হ্যাঁ তো দাসী হলে তো স্ত্রীর এরপরে বেশিরভাগ মানুষ ফিরে আসলো কিন্তু কিছু সংখ্যক মানুষ ওই বাতিল আকিদার মধ্যে ইয়ে গেল কারণ তাদের ছিল বাইর থেকে কি করতে হবে ষড়যন্ত্র করে ইসলামকে ধ্বংস করতে হবে ইতিহাস একটু আমাদের কাছে বুঝতে হয়তো কষ্ট লাগবে আলোচনা হয়তো অনেকের ঘুম ধরতেছে অনেকের কাছে হয়তো কষ্ট লাগছে কখন শেষ হবে কারণ শেষ করে আপনি করবেন কি শেষ করে কি নিজে শেষ হবেন কারণ আমাদের কার ঘটনাকে কেন্দ্র করে আমাদের আকিদা ইমান কোথায় গেছে খবর আছে আমাদের কুফরি সিঁড়ি বিদা কুসংস্কার আচ্ছন্ন হয়ে গেছে আমরা কারণ সঠিক ইতিহাস আমরা যাই না এই কুচক্রি দলের বানানো ইতিহাস আমাদের দেশে পড়ানো হয় পড়া হয় কি মাদ্রাসা কি মত কি ইউনিভার্সিটি আর কি কলেজ আমাদের দেশে আশুরার দিনে বিশাল সিন্ধুর খতম দেওয়া হয় জানেন না জানেন না খতম দেয় কারণ ইতিহাস উল্টা দিকে চালিয়ে দেওয়া হয়েছে इतिहास के दफन करेखे मिथ्या लिखे दिए मुसलमान दीर्घ बचर पैंतीस चल्लिस साल पर्त मबिया आनुर खन परिस्थिति कंट्रोलेबना मुनाफे के दलगूलिंग बहुत भावना कथा नहीं गायर फसाद कर मबिया आली राज्य मबिया तुम लोक दिए जाने की मोनाफेर बाच्चा श्रियाजर बाच्चागुदी जान सन्ताना उग्नपज हिंदू ख्रीस्टान नागली मुशरेक ना ওইগুলি পিওর ওখানে আছে একটা ইস্যুকে কেন্দ্র করে হয়তো কি তারা দিমত পোষণ করছে কিন্তু এই শিয়া এবং খারিজিরা যৌথ একটা পরিকল্পনা নিল তিনজনকে দুনিয়া থেকে বিদায় করতে হবে মহাবিয়াকে আলীকে আর আমরুবন আসকে তিনজন লোক নিয়োগ করলো আলী রাজিয়াল তালা আনহুর হত্যায় তারা সাকসেসফুল অপারেশন করল আব্দ রহমান বিন মজিম এও মাজুসি অগ্নি পূজক ওই ইহুদিদেরই জন্মদাত এরা আর মিয়া রাজিয়ালা অসুস্থ ছিলেন সম্ভবত ওই জন্য বাড়ি থেকে বের হন নাই সেদিন ফজরে আর আমরবু আজ স্টের পেয়ে গেছিলেন যার ফলে তাকেও মারতে পারল না বেঁচে গেলেন তারা দুইজন কুভ হয়ে গেল তাকে মেরে ফেলল আলী রাজ আনহুকে থাকে বাংলাদেশের আলোকে একটু একজন আরেকজনের উপরে চাপানির একজন করে আরেকজনের উপরে এরকম দেখেছেন না দেখেন নাই একজনকে ব্যাহত করার জন্যে ঠেকাবের জন্যে আমাদের দেশে দেখা যায় আমাদের দেশে গ্রাম্য কথা বলে যে নিজের ভাইকে জেলে ঢোকাবের জন্য নিজের বইয়ের মাথা ফাটাই দেয় এরপরে চলতে বড় ভাই বা ছোট ভাই মারছে গেস করো ওই যে খড়ের পালা আছে না বাড়ির মধ্যে আগুন জ্বালা করে আমার ভাই জ্বালাই দিয়েছে বিষ খাওয়াই নিজের গুরু মেরে কয় আমার ভাই বিষ খায় না এরকম ঘটনা জানেন না জানেন না এই ধরনের ইহুদি ইহুদি কারবার সারা দুনিয়ায় পৃথিবীর সর্বযুগে থাকবে কারণ এরা সবচেয়ে বড় জিন শৈতানের একটি ইনসান শৈতানের মধ্যে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রুকে ইউদি আল্লাহ সুরামকে জানিয়ে দিয়েছে দেখেন না ফিলিস্তিনি কি হচ্ছে দেখেন না চেতনা গরজে কি হল দেখেন না মুশ্রিকরা হিন্দুরা কি বলে কাশ্মীর কি করতেছে মোনাফেকরা দেখেন না মোনাফিকরা বিশ্বরে বিভিন্ন আরব কান্ট্রির বিভিন্ন মোনাফিকেররা কি করল। দেখেন না সে সমস্ত দুঃসমুন্দা সব যুগে সব জায়গায় থাকবে এবং ওদের একে অপরের কি বন্ধু আল্লাহ যত কাফের যেই নামেই হোক সবাই ইসলাম মুসলমানের বিরুদ্ধে কি একদল এরা এখন সুযোগ পেয়ে গেল হত্যা করার পরে এই হত্যা কে করেছে মাবিয়া স্বাভাবিক মানুষের কাছে বলতে লাগলো দেখো মানে আলীর সঙ্গে করেছি কিন্তু আলী রাজিয়াল মৃত্যুর আগে বলেছিলেন যখন তাকে আহত করা হয় মৃত্যুর আগে বলেছিলেন কাতালাত সিয়াতি আমার নিজের দলের মানুষই আমাকে হত্যা করল এ কথা আজও সিয়াদের কিতাবে রয়েছে আমাদের কিতাব বাদ দেন আমাদের ইতিহাস বাদ দেন ওদের কিতাব আদির মধ্যে আজও এই কথাটা লিখা রয়েছে তারা মেটাতে পারে নাই আলী উসমানের হত্যার বিচার করতে পারলেন না তার বড় ছেলে হাসান রাজে আল্লাহ তাল্লাহকে হাসান রাজি আলাহ তালহু বাবার জীবদ্দশাই দেখেছি মোনাফেকদের কাণ্ড কারবার এবং এই যে কুঠিন অবস্থা না পারে বিচার করতে না পারে সরাতে না পারে সইতে অবস্থা যার ফলে মবের কাছে লিখেছিলেন একটা দাও দশটা করে নাও এগুলিকে আমার থেকে নিয়ে যাও রমজান থেকে পঁচিশে একচল্লিশ তিনি মোটামুটি ছয় মাস খেলাফাত চালালেন দেখলেন অবস্থা খুব কঠিন সম্ভব সমস্ত মনাফেক্ষে বাবাই পারেনা আমি কিভাবে করব। তিনি তার ছোট ভাই হোসাইন রাজি সাথে নিয়ে চলে গেলেন কোথায় যে সম্পর্কে কাছে বায়াত করে ফিরে আসলেন মোদিনাই চলে আসলেন কোথায় মোদিনাই ইতিমধ্যে কিন্তু ওই এর আগে বলতে একটা কথা ভুলে গিয়েছিলাম আলিরাজে উদ্বুদ্ধ করে ওই মোনাফিকের দল মদিনা থেকে ছাড়িয়ে কোথায় নিয়ে গেছে পার্লামেন্ট সংসদ কোথায় নিয়ে গেছে কুফাই সাহবা ইকলাম নিষেধ করেছিল অনেক সাহাবাহাম না যাই হোক রাজনীতি পরে তার ছেলে হাসান সম্ভব না রাজিউল্লাহ তালাকে দায়িত্ব দিয়ে দুই ভাই পরিবার সব নিয়ে চলে আসতেন মোদিনাই আর মাবিয়া রাজু সম্মান করতেন আহলিবাইকে সসম্মান করতেন তাদেরকে সবচেয়ে বেশি মানে বেতন দিতে মানে যেটা কি ওটাকে আরে বাৎসরিক একটা খরচ দেওয়া হতো মোকাফা যাটাকে বলে কি বোনাস দিতেন তাদেরকে এবং যুদ্ধ যখন প্রয়োজন হতো হাসান হোসেনকে ডাকতেন এবং তারা যুদ্ধ অংশগ্রহণ করতেন এইভাবে সুন্দর বিশটি বছর কেটে গেল কয় বছর একচল্লিশ থেকে নিয়ে ষাট পর্যন্ত মবিয়ার জেলানো কঠিন যোগ্যতার সঙ্গে শাসন করলেন এবং ইসলামের ইতিহাসে এত যোগ্যতার সঙ্গে এত দীর্ঘ সময় না আগে না পরে কেউ এরকম সুন্দর রাষ্ট্র পরিচালনা করেছে। এবং তিনি ভালো করে জানতেন যে ওই মোরাফেকের দলগুলিকে কিভাবে দাবায় রাখতে হবে আবার ওই সমস্ত চক্র চক্রমক্রগুলি ওই পাঁচ দল আবার এরা কি করল ভিতরে ভিতরে কাজ শুরু করলো প্রকাশ করতে বড় কঠিন এরা আর পারে না হাসান রাজি আল্লাহ চলে আসেন কোথায় হোসেন মোদিনাই আর যে কু করবে কারণ দূরে হয়ে গেছে অনেক কঠিন শেষ পর্যন্ত পঞ্চাশ সালে পঞ্চাশ হিজড়িতে হাসানকে বিস্পান করিয়া হত্যা করল এই দলটাই যারা হত্যা করল্যা করল কে যারা হত্যা করল হাসান এবং হাসান রাজি আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে কে বলছে যে মাবিয়া বিস্পান করেছিলেন কেউ বললেন এজিদ তার বকে বিয়ে করার জন্য জাহাদ তারপরে কেউ বলেছে যে না তার কাজের লোকেরা ইত্যাদি ইত্যাদি কিন্তু হাসান রাজিল তার মৃত্যুর পরে হোসাইন দশ বছর বেঁচে ছিলেন এগারো বছর বেঁচেছিলেন কই কাউকে তো বলেন এই জুমুকে আমার ভাইকে মারেছে তার খুনের দাবি চাই বলেন কে বা কত যদি জানাশোনা হতো তাহলে তার কেসাস হতো না হতো না দাবি করতেন না করতেনা তার পরিবারের কেউ কেউ দাবি করেন নাই এর মানে অজানা আর অজানা কাউকে তোহম্মাদ দেওয়া কি জায়জ নেই সাক্ষী ছাড়া জাহিজ নেই তাহলে হাসানাজ তালেমুখেও তারা হত্যা করে চাপিয়ে দিল মবিয়ার ওপরে শেষ পর্যন্ত ষাট হিজড়িতে মবিয়ারা জেলায় তাড়ানো এবার দেখলেন তার শেষ সময় তিনি এবার দেখলেন যে তাঁর পরবর্তী কাকে এই রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে তিনি পরামর্শ সভা বসিয়ে তারা সিদ্ধান্ত দিলেন যে এজিদ বিন মবিয়া মবিয়ার ছেলে এজিদকে এই দায়িত্ব দেওয়া সবচেয়ে উপযুক্ত এবং এজিদকে তিনি বিভিন্ন যুদ্ধে বিভিন্ন যুদ্ধে সেনাপতি বানিয়ে এমনকি আপনার কাইসার যেতে ইস্তাম্বুল আপনার কি বলে ওটাকে এখন তুর্কিস্তানের ইস্তাম্বুল সহ আল্লাহ নবীর ভবিষ্যৎ ছিল যে এই যুদ্ধের প্রথম এখানের প্রথম যারা যোদ্ধা হবে তারা সবাই ক্ষমাপ্রাপ্ত এবং এই যুদ্ধের সেনাপতিকে ছিলেন এজিদ বিনিয়া আর এর সবচেয়ে বীর সৈনিক ছিলেন কে মুজাহিদ হোসেন রাজি আচ্ছা হোসেন আর এজিদ এই মাবিয়া কোনো দ্বন্দ্ব থাকলে কি তার অন্ডারে যুদ্ধ করতে যেতেন হাসান তার জীবনকালে সবসময় যুদ্ধ অংশগ্রহণ করেছেন যখনই মহাবিয়া ডেকেছেন তখনই যুদ্ধে অংশগ্রহণ করেছেন হোসাইন করেছেন এবার হল সমস্যাটা কোথায় নামে বায়াত হয়ে গেল সারা ইসলামী হচ্ছে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি এর মধ্যে ওই মুনাফেকের দল কোথায় কুফা থেকে হোসেনের কাছে চিঠি লেখে কেউ বলেছেন পাঁচশো চিঠি কেউ বলেছে চোদ্দশো কেউ বলেছে বাইশ चिठी लिखे मानी चाहते बसि योग्य मन कर लेंगे स्वाभाविक मानूष क्योंकि एक कथा मन रखते हैं जेखने एक जो अमिर बेखने আরেকজন বায়াত করা কি বা আরেকজন দাঁড়ানো যায় না এই শরীয়তে মহামারী যায় যে অনৈক্য হয়ে গেছে এক জায়গায় টোটাফাটা কিছু লোকজন থাকবে না সেটা স্বাভাবিক এই সমস্ত চিঠি পাওয়ার পরে হোসেনরা জেল আনো ধোকায় পড়ে গেলেন তার চাচো ভাই মুসলিম বিন আকিল খেয়াল করেন মুসলিম বিন আকিলকে বললেন যাও কুফাতে গিয়ে দেখো পরিস্থিতি কি উনি গিয়ে দেখলেন অনেক তাকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে একদিন বিশ হাজার লোক ব্যব করে সব মোনাফেকের দল সব এই জাল সন্তানদের গ্রুপ মোনাফেকের গ্রুপ এরা চাচ্ছে এখন আর কি প্রহ করার জন্য মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন এজিন তখন সে কি দায়িত্ব তার হাতে তিনি ওইখান থেকে নৌমান বিন বাসির ছিলেন কি বলে আপনার কুফার আমির গভর্নর তাকে অপর্ষণ করে বাক্সার গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ খেয়াল করেন কে এবার আমরা কার বেলায় পৌঁছতেছি ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই শিয়া আলী রাজন গ্রুপের মানুষ ওকে লিখলেন যে তুমি বাক্সার সঙ্গে কুফার ও তোমাকে আমিরের কি দায়িত্ব দেওয়া হলো এবং নৌবানবিন বাসীরকে অপারেশন করলো একই করলেন তাকে বরখাস্ত করে দিলেন ওয়াদ জিয়াদ এদিকে কিন্তু মুসলিম বিন আকিল কার হোসাইনের চাচাতু ভাই ওইখান থেকে চিঠি লিখলেন হোসেন রাজিহতকে আপনার নামে বায়াত হয়ে গেছে আপনি এবার আসেন সকালবেলার ঘটনা সন্ধ্যার পরে কি বলে মুসলিম পিন আকিলের সঙ্গে চার হাজার লোকজন নিয়ে গভর্নর হাউসে তারা হামলা করল তারা গেট ট্রেট লাগায় ভিতরে ঢুকে গেল এরপরে সন্ধ্যার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে গর্তপতিদেরকে বলল যে যে করে হোক তার কাছে কন্ট্রোলে রাখো পরিস্থিতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ আল্লাহ ভালো জানেন তার অন্তরের কথা সেই গ্রুপের কারণ শিয়া গ্রুপেরই লোক সে লোকজন দিয়ে বিভিন্নভাবে মুসলিম বিন আকিলের পাশ থেকে মানুষকে সরাতে লাগল টাকার বিনিময়ে বিভিন্ন চাপের মুখে সন্ধার মুসলিম বিন আকিল হোসাইনের চাচাচু ভাই দেখে তার সাথে একটাও লোক নেই মুনাফিকরা বিপাকে পড়লেন কোথাও রাস্তাঘাট চিনেন না হানি বিন আবদুল্লাহ কি তার ঘরে গিয়ে একটু পানি খেলেন এরপরে যা হোক তাকে খোঁজ করে ওবায়দুল্লাহ বিন জুজিয়াদ ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে এসে एदि के मुस्लिम बीन अकिले हत्या लिखलेंदारक्रांत कर खबरदार यक के, के, एरा के, एवंग एरा के, पाठान, के जो पाठान रास्तार मध्य शलरा पत्रक के जबई आगे पत्र पे गल যা আসেন পরের পত্রটা আর কি পাইলেন না তারা ইয়াম তারা জিল হজ মাসের আট তারিখ সবাই হজে গেছেন মদিনা থেকে ওসমা কি বলে হোসেন তার ছেলে মেয়ে পরিবার সব নিয়ে এবার কুফার দিকে বাইর হলেন সাহাব ইকরাম রাজি আল্লাহ তালা আহম বিশেষ করে আব্দুল্লাহ বিন ওমার আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিন আমরু লাস আবু সাইদ খুদ্ি আবদুল্লাহ বিন জুবাইদ তার বেমাতীয় ভাই মোদ বিন হানফিয়া ছিল্মত্যা করেছে আপনি যাবেন এই কথাটা এই যে কথাটা বলতেছি শিয়াদের কিতাবে আগ লিখাবে তাহলে সত্যতার মধ্যে কি কোন সন্ধ্যা থাকতে পারে আমাদের আমার গ্রুপের লোকে আমাকে হত্যা করছে এই কথাটাও তাদের বইয়ে আজও লেখা রয়েছে তারপর ইতিহাসকে অন্যদিকে চালিয়ে দেওয়া হয়েছে খেল করেন যদি আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিই মধ্যে मुसलिम आटे जिल हो। उमार जानते तीन दिन घोड़ा दौड़ी गुसैन सामने कोई जाओ भाई को चिठी कानें बाबा के हत्या कराई के हत्या करनाफिक दलें ना एरा उमान के हत्या कर আর আপনি যদি যাবেন ছেলে মেয়ে রেখে যান আপনারা আল্লাহরা করেছিলেন আপনাদেরকে আমরা বুঝাতে পারব না আপনার আখেরাতের মানুষ এবং তাকে মৃত্যুর শোক সংবাদ দিয়ে মানে দোয়া দিয়ে বলেন যান তাহলে স্বাভাবিক রাম এবং ইতিহাসগুলি ইসলামের তারিখ ইতিহাসের বইয়ে স্বর্ণক্ষ লিখা রয়েছে এরা কি বুঝেন নাই আমাদের হিট্রি মিত্রে আর আমাদের বাংলাদেশের কিছু লোকজন আর হুজুরদের গল্প শুনে আর ওই বিশাল সিন্ধুর ইতিহাস আমরা জানি পড়েন শেয়ার বলা পড়েন বিদায় নেহা পড়েন তারিখুল ইসলাম পড়েন বিদায় ইসলাম ইতিহাসের বই আজও অক্ষতা আমাদের কাছে রয়েছে আমরা পড়তে জানি না আমরা আরবি জানি না আমরা কোথায় বাংলা কোথায় হিন্দি কোথায় এইসব উর্দু উর্দু পড়ে মুফতি সাহেব বয়ে বসে আসি এবং ইরানের যখন বিপ্লব হলো। এই ক্ষমাইনি পৃথিবীর সবচেয়ে বড় শৈতান তাকে বাড়হা বাঘ তাকে থ্যাংক ইউ জানাবেন এজন্যে আমাদের ভারতবর্ণ দেশের এক রাসের বড় বড় হুজুর গাছ চলে গেল কেন ইতিহাস কোথায় শিক্ষা দীক্ষা কোথায় বড় বড় পণ্ডিত গবেষণা কোথায় আপনাদের বিশাল সিন্ধুর মুসলমান বড় মুফতি বড় চিন্তাবিদ সারা পৃথিবীতে দিন কায়েম করে দিবে शाहबाजर बिदे जरा बोले एर पर हुसैन रजिस्टैद हर इब्नेजीदा तमिमिर नेतृत्व एक हजार शून्न दिए कदेशिया जखे पहुंचे गलत बड़ बाधा देंसें ना कारण फेतना हम फेतना अपनी कारण এজিদ লিখেছে কবর তার ফেতনা যেন না হয় কন্ট্রোল করবে তুমি আর এটা ফেতনা হবে কোন নিঃসন্দেহে ফেতনা হবে এবং তাদেরকে তো ভালো করেই চিনি অবৈদুল্লাহ বিনজিয় হরিবিনে এজিদ তামিমিকে যখন পাঠালেন পাঠালো উনি গিয়ে বুঝালেন যে দেখেন আপনি আহলিবাইতের মানুষ সম্মানী মানুষ এই আপনি ফেতনার মধ্যে আপনি যাবেন না এই আমরা জানি এরা কেমন তিনি বললেন যে তখন পরামর্শ করলেন আহলিবাইতের সঙ্গে তাহলে আমরা ফিরে যাই মোদিনাই ওই যে মুসলিম বিন আকিলকে হত্যা করছে ওখানে এর ছেলেমেয়েরা বললো না না আমার বাবার হত্যার মধ্যে আমরা হত্যা চাই না আমরা ফিরে যাব না আমরা জাদ করবো আলি বিভাগে হোসেন এবং তাদের মত মধ্যে বললেন ঠিক আছে আগাদ থাকো এরপরে যেতে যেতে গিয়ে পৌঁছলেন কোথায় কারবালা এবার বলছেন কার পৌঁছলেন কার বেলায় গিয়ে পৌঁছলেন জিজ্ঞেস করলে এই জায়গাটার নাম কি বললেন কার বেলা বালা কারাব মানে বিপদ আর বেলা মানে পরীক্ষা হোসেন রাজান এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ অমারুবনু সের নেতৃত্বে আরো চার হাজার শৈন্য পাঠা দিল এর আগে বুঝাবের চেষ্টা করলেন হোসেন রাজুল্লাহ তাল্লাহনকে যে আপনি ফিরে যান না। শেষ পর্যন্ত ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে অমারুবনু সাদের হরুবন এজিদের কাছে তিনটা প্রস্তাব রাখলেন কে হোসেন রাজিউল্লাহ আমি খেয়াল করেন তিনটা প্রস্তাব আমাকে তোমরা মদিনায় ফেরত যেতে দাও আর না হয় এজিদের কাছে আমাকে যেতে দাও এজিদ কোথায় স্বামী সিরিয়ান অথবা যে কোনো জায়গায় যুদ্ধ এজিদের নেতৃত্বে যুদ্ধ চলতেছে এখন আমি বীরসৈনিকের সন্তান বীরসৈনিক ছেড়ে দাও আমি যুদ্ধ করি ওবায়দুল্লাহ হরিনী এজিদ বল ঠিক আছে এই প্রস্তাব আমরা ওবায়দুল্লাহ বিনজিয়াদের কাছে দিই সে যেহেতু গভর্নর আর আপনি এই প্রস্তাব এজিদের কাছে পাঠান গ্রুপের মানুষ ইতিহাস সাক্ষ্য এ বললো এটা কেমন কথা না আপনি এখন খবর নার আপনার মতে তাকে আসতে হবে না হলে তাকে যুদ্ধ করতে হবে কথা বলেন ওবায়দুল্লাহ বিনজিয় ঠিক আছে তুমি যাও তার আগে কিন্তু তার দুইজন সেনাপতি পাঠিয়েছে ঠিক আছে তুমি কে বলো সিমার বিনসিল কে বললো না হবে না যুদ্ধ করতে হবে আর নহাদ না ওবায়দুল্লাহ বিন জিয়াদের আমি মতে কক্ষি আমার তিনটা প্রস্তাবের যে কোনো একটা দিল মানে কিন্তু ওর কাছে আমি যেতে রাজি না বলে যুদ্ধের জন্য প্রস্তুত হন বলে আমাকে একটা রাত দাও रात सारा कुरान पढ़ल नमज पढ़लें इबादत करलें कान्न काटी करलें तबे करलें सकाल बारा बल हाँ क्यों करबैदा बीन जियादेव कथा मानते हैं जा हुकुम देवी एख आगे अथब आप जुद्ध करते हैं शेष पर्तनी युद्ध के बेचे निल युद्ध शुरू हल एदी के पांच हजार सैनिक सशस्त्र और आलेबाइटर मे ऐसे काच्चा एर दिखे कि युद्ध हो जत बड़ बहादुर हक বেশি যদি হয় তাহলে সম্ভব কি তার সঙ্গে যুদ্ধ করা শেষ পর্যন্ত একে একে হালেবাইতের সমর্থে থাকে শহীদ শেষ পর্যন্ত এই সিম্মার বিনজিল যাউসান আর বেলা আর কত অপেক্ষা করবা কারণ সবাই রাসুলের নাতি হোসাইনের উপরে অস্ত্র ধরতে কেউ রাজি না সিম্মার বিন জিলজাউসান ওই সিয়া গ্রুপের মানুষ বলা আরে আর কত সবুর করব যেমন সে উস্কানি দিয়েছে এর উস্কানিতে খাওলা আল আসবাহী এক বল্লম হোসাইনের বুকের তাক করে জোরে আঘাত করল যেমনি আঘাত করল হোসেন রাজা তালানহ মাটির মধ্যে চিত হয়ে পড়ে গেল এরপরে সিনানবিন আনাস আন্দাখাই এই মেলাউর গিয়ে তার বুকের ওপরে বসে তার মাথা কেটে দিকে অনুযায়ী করেছিল এইভাবে রাসুলের দরিত্র সবচেয়ে প্রিয় হোসেন নির্মম ভাবে এই মুনাফিকের দলরা কি করলো এবং তার মাথা এবং বাকি যারা ছিল আলিবাই ওবায়দুল জিয়াদের কাছে হাজির করলো ওবৈদুল্লাহ বিন জিয়াদ তার মুখের মধ্যে তার হাতে একটা লাঠি ছিল গোতা মারতেছিল আঘাত করতেছিল আনাসবিন মালিক বললো এই তুমি করো কি এই মুখে আমি কতবার রাসুলকে দেখেছি চুমা দেওয়ার জন্য আর তুমি এখানে আঘাত করছো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তারই ছেলে বা মুখতার বিন আবি ওবায়দ হত্যা করে এবং কুফার মসজিদে যখন তারা নামাজের ব্যবস্থা করা হয় এই লোকজন একটা হইছে এই কি একটা সাপ এসে তার নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বেড়ে এইভাবে তিনবার এই পৃথিবীতে এসে লাঞ্ছিত এবং এই পৃথিবীতে সে ঘৃত এটা প্রমাণিত হল ঘটনা এখানে শেষ হয়ে গেল কিন্তু হলো কি এই হোসাইনের হত্যার ষড়যন্ত্র সব পিছনে ছিল কিহুরা যখন এজিদের কাছে গিয়ে পৌঁছলো হোসেনের মাথায় এবং আহ পরিবার তখন তার বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে গেল এবং ধিক্কার দিলে এটা তোমরা করেছ রসুলের নাতিকে এইভাবে তোমরা হত্যা করেছ এবং সসম্মানে আহিবাইকে জিজ্ঞেস করলো আপনার আমার এখানে থাকুন স্পেশাল ভাবে যতক্ষণ পর্যন্ত মোদিনা এই নিরাপদে না পড়ে ততক্ষণ পর্যন্ত ঘুমায়ও নাই খায়ও নাই স্বাভাবিক এজিদের উপরে চাপে দেওয়াটাই সাধারণ মানুষের কাছে এবং ইতিহাস হয়ে গেল কি এজিদ ছিল মনপণকারী এজিদ উমুক করেছে উমুক করেছে এই করেছে হাজার মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে বিশাল সিন্ধুর মধ্যে বাংলার সাহিত্যের ঝংকার দিয়ে মীর মুশাররফ একটা বড় সৈতান এই বলে ইহুদিদের গ্রুপের একটা গ্রুপ আবদুল্লা বিন সাবাইয়ের গ্রুপ শিয়া রাফিজি বাংলার সাহিত্যের ঝংকার দিয়ে বই লিখে দিল বাংলার মুসলমানদের ভিতরে এই সমস্ত অপকর্ম আর মিথ্যা সব চালিয়ে দিল মুসলমানরা বাংলার মুসলমান আসুরার দিনে রোজা না রেখে খতম দেয় এই বিশাল সিন্ধুর মতো এই করে চারটা গ্রুপ হয়ে গেল কয়টা গ্রুপ এই যে আলোচনা শেষ আমাদের আমি একটু এই বলছি যে আমাদের বুঝার জন্যে এই কথাটুকু না বুঝলে আমাদের উল্টাপাল্ডার মধ্যে থেকে যাব। আলো সন্দার জামা এদের আকিদা হলো যেটা একটা নির্মাম হত্যা ছিল जघन्य हत्या हत्या जघन्यघन्न्य मुसलमान स्त्री छा क्यों हल्ले तीन दिन उ शोक पालन कर तीन दिन पर शोक पालन रसुल्लम रसुल बसी बड़ो मर्मान्त ना हसैन हर बड़ो ना आल তার ছেলে আলিরাজার মৃত্যুর পরে হাসান হুসাইন তো বিশ বছর ছিল কয়েকদিন তো শোক পালন করেনি কারণ তারা জানতো কি তিন দিনের বেশি করা যাবে না জানতো না জানত না তাহলে মুসলমানদের কাজ এই না যে বুক ছাপড়ানো মুসলমানদের কাজ বিপদ এসেছে ইনা ইল্লা এবং আহলেবাইতে হাসান এবং হোসাইন এরা ছোট বাচ্চা ছিল যুদ্ধ বিগ্রহ হিজরতের মর্তবাদ তারা পায় নাই এই শহীদের মাধ্যমে আল্লাহ রব আলমী তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এটাই হল আমাদের আকিদা বুঝাচ্ছে কথা মহাবিপদ যারা এই অন্যায় করেছে তারা আমি সন্দেহ জঘন্য এরা মালাউল এরা পিচাস এরা কি বলব এরা সীমার এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের করণীয় শোক পালন করা যাবে না তিন দিনের আকিরা এর বিপরীত শেয়ার রাফিজিরা যারা এই কুকুরে ছিল এবং শেয়ার রাফিজিরা কেন জিনু দেব পিঠের মাধ্যমে মারে কেন ছুরি মারে কেন রক্তবায়ের করে জানেন কি ওই যে হোসাইনকে নিয়ে গিয়ে নির্মাণ ভাবে হত্যার ষড়যন্ত্রে ঢুকিয়ে দিয়েছিল এইটাকে যারা বুঝতে পেরেছিল সবাই তো না ঠিক নিজেকে মারবে বুঝেন নাই কারণ তারাই এই হত্যায় সহযোগিতা করেছিল শেয়ার হাফেজিরা এই করে চাপিয়ে দিল আজিদের পরে আজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো মিথ্যা পাহাড় গড়লো তাহলে এই শেয়ার দিনটাকে করলো কি প্রতি বছরে আশুরা কেন্দ্রিক করে সারা মাস কালো কাপড় পরো তাজিয়া বাইর করো এখানে রক্ত আসমানের লালিমা কি বলে এর রক্ত অমক তমোক বিভিন্ন জাল মিথ্যা আর কেশা কাহিনী বানিয়ে এটাকে এক জঘন্য দিন বানিয়ে ফেলল আশুরা রোজাকে লহিত করে দিল তৃতীয় গ্রুপ সাধারণ সুন্নিদের সাধারণ গ্রুপ দেখেন না বাংলাদেশে হোসাইনালে মুসলমানরা যায় না যায় না সুন্দর এরাও ওই ডাল চাল উঠাই নিয়ে সিন্নি পাকাই লোকজনের মধ্যে বিতরণ করে না করে না এরা হল তৃতীয় গ্রুপ আর চতুর্থ গ্রুপ ওই মবিয়াকে কাফের বলা এজিদ কাফের কাপের বলা এজন্য ঐতিহাসিক গুণ বলেছেন যে এজিদের মধ্যে যতগুলি কথা বলা হয়েছে তার বিরুদ্ধে সবগুলি মিথ্যা শুধুমাত্র একটা কথা स्वीकार पसंद करत और से ही युगे स्वीकार कर बाहदुर आलामत बाहदुरी की इसलमे जाए ना ना जाए के कूकुड़े आज ओ दलता जा रहा शिया और फिजी बागदार ध्वसर इतिहास पढ़न मिसर ध्वस इतिहास पढ़न सब ध्वसर पीछने ये ग्रुप्ट घर दुश्मन কাজে আমরা আমাদেরকে বুঝতে হবে যে ইতিহাসকে চাপা দিয়ে অর্জিনের ইতিহাসকে মিথ্যা ইতিহাসটাই দেওয়া হয়েছে এবং একটাই জিনিস তারা সাকসেসফুল হয়েছে ওদের একটা ওদের ইস্যু সেটা হলো আহলে বা ইতের মহব্বত ইসের মহব্বত নবী পরিবারের মহব্বত মোহব্বত এখানে না এখানে এখানে না এখানে যারা মিথ্যুক মহব্বত করে ওরা হাজারও বলে চ্যাংড়ার চেঙ্গি যখন প্রেম করে কয়েবার বলে মহাব্বতের কথা আই লাভ ইউ আর স্বামী স্ত্রী কয়েবার বলেন এবং পৃথিবীর জন্মের শুরু থেকে এই পর্যন্ত এদের চাইতে বড় মৃত্যুক জন্ম হয়েছে কিনা আল্লাহ জানে যারা আমাদের কোরআন মানে না যারা আমাদের বোখারি মুসলাম তির মিজি মানে না যারা विदाय आरप, हज मदीना आम नामक जगह से सबा के डेल पर दायित्व पावे आलि तुम्हारा सबाई मिले मिले नहीं उमार उम्माना सब मुर्त हुए सतजन सहबी पर्दे सब मुर्त हुए এরা সব ষড়যন্ত্রকে আলীকে দায়িত্ব দেয়নি এরপরে মবিয়া ইত্যাদিতে এইভাবে হত্যা করেছে মেরেছে এই ধরনের ইতিহাস তারা বানিয়েছে এই হাদিসটা ছিল জাল হাদিস মিথ্যা এই জন্য খোমাইনি ওদের বড় ওই খোম জায়গা থেকে খোমাইনি ওরা আয়াতুল্লাহ খুমনি মুখ কেন ওই জাল হাদিসের মিথ্যা ঘটনার উপর ভিত্তি করে মবিয়া রাজিয়াল কে বিভিন্ন সাহাবিদের গালিগুলা সাতজন সাহাবি কে মুসলমান আলী ফাতেমা হাসান হোসেন আর কে মেঘদার বিন আসওয়ার কে ইমানের কথা কোরআন এসেছে যাদের প্রতি সুসংবাদ এরা সব কাফের হয়ে গেল এই সমস্ত এরা এরা সব জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল আহলিবাদ সব জান্নের সার্টিফিকেট এরা চিন্তা করে দেখে ইতিহাস কথাই। এই জন্য আজও দেখেন ইরান দেখেন কোথায় এরা দেখেন লোভলানা কি ভালো করে জানে এই শিয়ারা ফেজিরা কি আমাদেরই ঘরের সন্তান মুসলমানের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা ফায়দা রাখতেছি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে স্বজন থেকে যেন বাঁচাই এবং মিথ্যা জানার জন্য আমরা যেন সত্যটাকে জেনে মিথ্যাটাকে ঢাকার চেষ্টা করি মিথ্যা দিয়ে সত্য ঢেকে আমাদের নিজেদের মধ্যে বাতিল আকিদা যেন আমরা সৃষ্টি করি যাই হোক আশুরা কারবালা কেন্দ্রিক অনেক কিছু আছে আমার একটা বই ইনশাল্লাহ ইতিমধ্যে নেটে চলে আসছে কোরআনের আলোতে গেলে আপনারা পাবেন আশুরা ও কারবালা এখানে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম এর মধ্যে রয়েছে আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিকটা জানার এবং আমাদের কাজ কয়টা এক নম্বর সঠিক জানার দুই নম্বরে আমল করা তিন নম্বরে সঠিক অন্যকে জানানো বা আমল করানো আসুন আগামী শুক্রবার শনিবার দুইটা রোজা রাখি আমরা অন্যদেরকে রাখতে বলি বাংলাদেশের লোক যদি সবাই তারা আমাদের দেশের নিয়মে রাখে আমাদের দেশের চাঁদে সেটা রাখতে পারে কোনো অসুবিধা নেই সবাই মিলে আল্লাহ রুফুল্লাহ আলমিন আমাদেরকে এই মিথ্যা থেকে বাঁচার তুভি দান করুন এবং বিশেষ করে এই যে মিথ্যা আর পাহাড় গড়েছে এই দলটা এই দলটা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং এই ঘরের দুশ্মন আস্তে আস্তে বাড়তে আছে। বা আপনাকে জানেন বাংলার মাটিতে এখন শিয়াদের কিভাবে তৎপরতা চলতেছে ইতিমধ্যে আমার কাছে কয়েকজন বলছে আমার ভাই শিয়া হয়ে গেছে আমার ভাই শিয়া হয়ে গেছে আগে একটা ইসলামী দলের বড় নেতা খাচ্ছা ছিল এখন হয়ে গেছে আর একটা কারণ যেখানে ইরান আছে এই অগ্নিপুজকের দল এই আবদুল্লাবিনের দল সেখানে তাদের তৎপরতা মারাত্মকভাবে এবং পড়াশক্তি তাদেরকে সহায়তা করছে কারণ জানে যে ওরা আমাদের ঘরের সন্তান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত